মানবতা সমাধান الله السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا من من دعاء الله وعمل صالحا وقال إنني من المسلمين شو ماني داشتر بندو اللہ تعالى بلسن جا تات چه اتم بکتی کهو نئی جا اللہ ربطة عبان کریں اللہ ربطة جا ربطة عبان کرچه جوگو جوگه تارا نبی عبان رسول در اتر বিভিন্ন ভাষায় আল্লাহর পথে আহ্বানকারী রয়েছেন আমরা বাংলা ভাষাভাষী যারা রয়েছি তাদের মধ্যে আল্লাহর পথে দাওয়াতের পদচারণা রয়েছে একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ তার কাছ থেকে আমরা গত পর্ব বেশ কিছু আলোচনা শুনেছি আজকে আমরা তার কাছে ফিরে যাচ্ছি কিছু আলোচনা শোনার জন্য সালাম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মতন আমরা গত পর্বে আলোচনা করছিলাম যে অসুল ফেকের গুরুত্ব সম্পর্কে দাওয়াতের ক্ষেত্রে তার কি প্রভাব পড়ে এবং কি নাজালে কি ক্ষতি হতে পারে সে জিনিসগুলো শুনছিলাম সময় আমাদের সাপোর্ট করে নিতে পারিনি রাসুল্লাহ ধন্যবাদ আপনাকে আমাকে আবারও ওই বিষয়ে বলতে সুযোগ দেওয়ার জন্য ওসুল ফেকের কিছু গুরুত্ব তো আমরা আলোচনা করেছি দায়ীদের ক্ষেত্রে এই সাবজেক্ট জানাটা জীবনের সাথে রিলেটেড যতগুলো কনসার্ন আছে হোক দিনী অথবা মামালা ইবাদত বা মামলা সবটার দলিল আপনি সাল্লা আদায় করবেন কোন দলিলের ভিত্তিতে আপনি রোজা রাখবেন আপনি হজ করবেন এবার ব্যবসা বাণিজ্য করবেন কোনটা যাইজ কোনটা না যাইজ কৃষির ভিত্তিতে হবে দলিলের ভিত্তিতে হবে নিয়মগুলো বিধানগুলো এবং যে কোনো পেশায় আপনি চাকরি বা নিয়োজিত হতে চাচ্ছেন চাকরি নিতে চাচ্ছেন এই পেশা নিয়োজিত হওয়া যাবে কিনা যদি সেই পেশা যেমন সুদ থাকে অথবা প্রোডাকশনটা আরাম হয় ইত্যাদি এইগুলো তো দলিলের ভিত্তিতে আমাদেরকে জানতে হবে ঠিক তেমনি আমাদের জীবনের ক্ষেত্রে পদক্ষেপ দলিল নির্ভর হতে হবে কারণ আল্লাহ সেই নির্দেশটা দিয়েছেন হচ্ছে আমার পদ আমি আল্লাহর দিকে আহ্বান করি আল্লাহ এখানে বাসিরা বলতে হেকমত প্রজ্ঞা আইলেম সবটাই বোঝানো আমি এবং মোমেনরা অমানিতা বাহিনী যারা আমার অনুসরণ করে তাহলে এরা সকলেই এটা হচ্ছে দাওয়ার মেথোডলজি তাহলে দাওয়াটাও হতে হবে দলিল এই জন্য কোন ব্যক্তি যে আসলে জ্ঞান রাখে না সে আসলে দাওয়াতি কাজ করবে না যেদিকে মানুষকে দাওয়াত দিবে সেটা অথেন্টিসিটি সম্পর্কে সে নিশ্চিত হতে হবে দলিল নির্ভর তাহলে দলিলের এখানে বিশাল একটা প্রভাব আছে তাহলে দাওয়া যেহেতু আমাদের একটা গুরুত্বপূর্ণ ফিল্ড এবং এটা পার্ট অফ জেহাদ এবং এটা পার্ট অফ এডুকেশান এটা মুসলমানদের সিরিয়াস একটা কনসার্ন ইসলামের এই যে বিস্তৃতি বলেন বা ইসলাম সম্পর্কে মানুষের সঠিক ধারণা বলেন এর জন্য কিন্তু সেটা সম্ভব হবে এখানেও দলিলটা খুব জরুরি এবং ওসুল নানাভাবে দায়ীরা অসুলু দাওয়া যেটা জানি সেই অসুল উদাওয়া দাওয়ার নির্ধারণের ক্ষেত্রে তারা দলিল থেকে আপনার উপকৃত হতে পারে এছাড়াও আমরা দেখি সামাজিক যে সমস্ত বিষয়গুলো আছে আমাদের মুসলিম সমাজে কিংবা অর্থনীতি রাজনীতি আছে সেগুলো নিয়ন্ত্রিত হবে কিন্তু কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে ইস্তেতলাল করতে হবে সে সম্পর্কে ধারণা দিচ্ছে অন্যদিকে হার্ডলি ম্যাথোডলজি দিচ্ছে ম্যাথোডলজি মানহাজ মানহাজাল এবং মানহাজুল হাজুল হায়াত মন হাজ সিয়াস মনহাজ মনহাজ মানে যে কোনো ক্ষেত্রে মনহাজ আল আলুম ইজতেমা সব কিছুর ক্ষেত্রে অর্থাৎ আমরা যে ম্যাথোডোলজিটা বলছি সেটা হোক আমাদের সামাজিক ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের রাজনীতির ক্ষেত্রে আমাদের যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমাদের দেওয়ার ক্ষেত্রে এই ম্যাথোডলজিটাই হিসাবে মানে আমাদেরকে বোঝার সুযোগ করে দিবে এবং জানার সুযোগ করে দেবে ওসুলফেক কিন্তু ওসুলফেক সম্পর্কে তাহলে আমাদের ডিলিংসটা জানতে হবে এবং স্নানের জন্য ক্ষতিকর আমি মনে করি যে এই ডেলিংস গুলো আমাদের জেনে নিয়ে যদি আমরা দেখব যদি কারণ লেখক তো সবাই একরকম নয় ওসুল উপর যারা লিখেছেন তারা অনেকে হাবো লিখেছেন জি সেটা আমাদেরকে বাদ দিতে হবে আমরা আহ ক্ষেত্রে আরেকটা কথা জানি আর একটা হচ্ছে আল্লাহকাম তেকলিফিয়া কোনটা যে বিধানগুলো মহান আল্লাহ মুকাল্লাফিনদেরকে দিয়েছেন সেটা তার মধ্যে একটা হচ্ছে সের বিধান যেটা আমরা জানি যে একটা হচ্ছে ওয়াজিব কিন্তু মুবাহ আসলে মানে এটা হুকুমসারাই হুকুমসারি যাই হোক এই যে পাঁচটা বিধান এই পাঁচটা বিধান তো দলিলের ভিত্তিতে নির্ধারিত হবে আপনি যদি বলেন যেটা মুবাহ দলিল কি আপনি যদি বলেন যে হারামের দলিল কি বের করতে হলেই আপনার লাগছে আমাদের জীবনের যত মুভমেন্ট আছে যত কর্মতরতা আছে সেটা ইবাদতের মধ্যে হোক আর সেটা মামেলের মধ্যেই হোক সেটা এই পাঁচটা হুকুমের বিধান বাইরে না বাইরে না তাহলে দলিল ছাড়া আপনি যদি চলেন তাহলে তো দেখা যাবে যে আপনি মাকরুহকে মুবাহ বলে ফেললেন মুবাহকে হারাম বলে ফেললেন তাহলে তাহলিল এবং তাহরিম যেটা আল্লাহর অথরিটি ছিল আপনি কিন্তু সেটা নিজের হাতে তুলে নিচ্ছেন আজকে মুসলিম সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে কিংবা আইনের ক্ষেত্রে বা আর অন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই অসুলে ফেকা তাদের জানা না থাকার কারণে তারা এমন বিধান কিছু দিচ্ছেন যেটা সরাসরি আল্লাহর হক হয়ে যায় আল্লাহর হককে ভায়োলেট করা হয়ে যায় এবং আল্লাহ যেটাকে হালাল করেছেন তারা হারাম করছেন আল্লাহ যেটাকে হারাম করছে তারা হালাল করছেন বিকজ তারা জানেন না ওসুল ফেকার সাথে ডিলিং কী করতে হয় অসুলে ফেকার সত্যিকার জ্ঞান তাদের না থাকার কারণে আজকে মুসলিম মোম্মার বিরাট একটা অংশের এই দশা সেটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে অতএব ওসুলে ফেকার মধ্যে কিছু লোকের কিছু ভুল ত্রুটির জন্য তাদের সংকলনের ক্ষেত্রে তাদের সেটাকে দলিল হিসাবে দেখি এটাকে নেগেটিভ করা যাবে না বরং এটা হচ্ছে একটা পজিটিভ জ্ঞান এটা প্রয়োজন আছে সুতরাং এগুলোকে কিছু জঞ্জাল যদি থাকে সেটাকে মুক্ত করে আমরা যেমন দেখি ডক্টর জিজানি মাহমদ আল জিজানি হোসেন জি মাহমদ হোসাইন আল জিজানি চমৎকার সব বই লিখেছেন উনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা যে অন্য কিছু ঢুকে পড়বে বলে আমরা জিনিসটাকে পুরোটাই উপেক্ষা করতে পারি না কিন্তু আমাদের উচিত হবে মেন জিনিস আসলে বিশুদ্ধটা নেয়া এবং এর মধ্যে যেমন আমরা তিনি সর্বপ্রথম শাহি আর গ্রন্থ রচনা করেছেন যেখানে কিয়াসের কথা আছে ইজতেহাদের কথা আছে ব্যাপারে তার অভিমত যেটা মিজান হিসেবে উল্লেখ করা হচ্ছে এটাই হচ্ছে সেই মিজান কিন্তু এখানে কি জন্য শর্ত হচ্ছে এই যে ইসলামের নামে যতগুলো অনাচার এই অনাচার গুলো খুবই সূক্ষ্ম করতে পারবেন মাধ্যমে চরম পদ্ধতি চলে যাচ্ছে আমাদের সমাজে কিন্তু না তারা আয়াত ইসলামের উপরে ব্লেম আসছে যেটার উপরে আমরা দেখতে পাচ্ছি এটাও আমি মনে করছি আপনি কি মনে করেন জানেনা যে এটা অসুল ফেকা না জানার কারণে সেটা অফকোর্স সেটা তো অবশ্যই আর আমরা যেটা বলেছি অসুল ফেকের অস্তিত্ব রাসুল্লাহ বিভিন্ন কর্মতৎপর মধ্যে আমরা দেখি তিনি সাহাবাদেরকে পাঠিয়েছিলেন বলছেন যে তোমরা ওখানে না পড়ছে সালাত পড়বা সালাত এখন একদল পথে পড়লেন আরেক দল সেখানে গিয়ে পড়লেন তারা বলল যে আমরা তো যারা পথে পড়ছে তারা বললো যে আমরা আগে পথে পড়লাম দেখলাম যে ওক্ত হয়ে গেছে আমরা তাড়াতাড়ি পড়ে নিলাম আরেকদল বললো ইয়ারাসুল্লাহ আপনি বলেছেন সেখানে গিয়ে পড়তে এই আমরা সেখানে গিয়ে পড়লাম রাসুল্লাহ সাল্লাম উভয় দলকেই তিনি বলেছেন যে না ঠিক আছে তার মানে কি তারা যে ইস্তেহাদ করেছে না তারা দুই তারা ইস্তেহাত করেছে কোনটা শুদ্ধ এজমা কোন ইজমাটা দিয়ে আসলে কারণ অনেক তো আছে অনেক দাবি করে আসল সেটা ইজমা না আমরা তো পরীক্ষা নিরীক্ষা করে দেখবো ইজমা হলেই তো আমরা সেটা গ্রহণ আমরা একটু বিরতি যেতে হচ্ছে ফলে আবার আসছে আপনার কাছ থেকে শুনবো সমান দর্শক বিন্দু আমরা একটু বিরতি যাচ্ছি বিরতির ফলে আমরা কাছ থেকে আরো দিক নির্দেশনা শুনবো ব্যাপার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 এটাই হচ্ছে বিধানের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা রাজাক।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 আলিমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে আলোকে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 समय दर्शक बिंदु पर फिर মাসালা আরো একটা মাসালা সেখানেও সম্মত অভিমত আছে আলেমরা সবাই একমত সকল মাধ্যমের বা অন্য সকল আলেমরা সেটা হচ্ছে কেয়াস করে কোন ইবাদতকে তার স্থান পরিবর্তন করা যাবে না আগু আগুপিছু তা দিন তাক্ষির করা যাবে না তার সেইপ পরিবর্তন করা যাবে না তার সময় পরিবর্তন করা যাবে না তাহলে নতুন এবাদত যেমন কিয়াসের মাধ্যমে অথবা আয়ের মাধ্যমে প্রচলন করাটা হারাম এবং করলে সেটা বেদা হবে ঠিক তেমনি যে ইবাদতটা সাব্যস্ত হয়েছে কোরআন অথবা হাদিসের মাধ্যমে বিশেষ করে ম্যাক্সিমাম এবাদতের ডিটেলস গুলো সাব্যস্ত হয়েছে হাদিসের মাধ্যমে কিভাবে আমরা আমরা করব। কিভাবে সালাদটা আদায় করবো কিভাবে অন্য অন্য জবে কিভাবে করবো হজের ডিটেলসটা কিভাবে পালন করবো ইত্যাদি এখানেও মানে কোন একটা কাজকে স্থানচ্যুত করা এড করা সময় পরিবর্তন করে দেওয়া শেপ পরিবর্তন করে দেওয়া মেথডটা পরিবর্তন করে দেওয়া এগুলো এখানেও কিন্তু করা যাবে না এটাও সর্বসম্মত অভিমত তাহলে ক্ষেত্রে যদি কেউ করেন যদি তিনি কেয়াস নাম দেন অথবা তার মতের আলোকে বলেন যে না আমি জানি না যেমন দূর সুরে পড়া সবের কাজ কিন্তু অনেকে এটাকে মিলাদ বানিয়ে যেভাবে পড়ে এটা তো সে পরিবর্তন করা যে এটা সে পরিবর্তন এটা হচ্ছে বেদাহাতের একটা ওষুধের মধ্যে যেহেতু আমরা এখানে কি হবে না স্থানচ্যুত করা হলো কেউ যদি বলেন হজ মাসে করা হয় আমরা এবার মহরমে নিয়ে যাবো অথবা কেউ বললো যে একদিন আমাকে বলতেছে এখন আমার কাছে একটা সমাধান আছে হাজিরিয়াতে ভিড় বলে দিয়েছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দুরুদ আপনি যেকোনো সময় পড়তে পারেন আর কখনো কখনো যেমন আজানের পরে আজান দোয়ার সাথে দূরদ পড়ার কথা এসেছে তারপরে কাছ থেকে এসেছে এর বাইরেও কিন্তু আপনি ইচ্ছা মতো গাড়িতে বসে পড়তে পারেন কিন্তু যখন আপনি স্পেশাল সেভ করে ফেললেন আরেকটা যেমন আমি বললাম যে দুইটা নামাজের কথা একটু আগে বললাম দুপুর দুইটা যদি একটা নামাজ ফিক্স করে ফেলেন কিন্তু যে অবয়বটা শরীয়ত দিয়েছেন যেমন আমরা শেষ সালাম ফেরানোর আগে শেষ বৈঠকে আমরা দরদ পড়ি রাসুলসাল্লাহ করেছেন তাহা পরে যে দরুদটা পড়া হয় প্রত্যেক সালাক্তের শেষ বৈঠকে এটা পড়াটা শুননা এটা পড়াটা শুননা শূন্য দ্বারা সাব্যস্ত তাহলে দেখা গেল যে যেই অবয়বটা দলিল দ্বারা সাব্যস্ত সেটা ঠিক আছে কিন্তু যে অবয়বটা দলিল দ্বারা সাব্যস্ত নয় এবাদতের ক্ষেত্রে যেখানে আমরা শুধু স্বভাবের আশা করি এবাদতটা কি যেখানে শুধু স্বভাবের আশা করা সে সবই এবাদত সে সমস্ত ক্ষেত্রে নিজের পক্ষ থেকে কোনো একটা রূপ অবয়ব যদি আপনি আরোপ করেন আরোপ মানে সেটাকে এটা রূপ দিয়ে কন্টিনিউ করেন মানুষকে রেকমেন্ড করেন তখন সেটা হয়ে যাবে বেদা বেদা এর কোনও নাই রকম কারণ কিয়াসের মধ্যে কিয়াসের কাজ কি এর কাজ হচ্ছে আসলের উপর ফরাকে কিয়াস করে ফরার হুকুমটা বের করা সৃষ্টি তাহলে এখানে বোঝা গেল যে আসলে যৌক্তিক দিক থেকেও কিয়াসের কোন সম্ভাবনাই নাইবাদতরি করার ক্ষেত্রে গায়ে হাত দেওয়া যেমন আমরা জানি যে হাদিউ তামাতিব জি ফান্তা আচ্ছা হজের মধ্যে আর সাত দিন হচ্ছে যখন সে আচ্ছা এটা হচ্ছে হাদিউ তামাত্তর যে ব্যক্তি করবেন। এখন আমরা ধরলাম এক ব্যক্তি মদিনা থেকে রনা হল মক্কায় হজ করতে কিন্তু সে মহাসার হয়ে গেল যেতে পারলো না অসুস্থতার কারণে অথবা কোন শত্রুর কারণে অথবা কোনো সাপ তাকে বাধা প্রাপ্ত হলো এখন তো সে হজ করতে পারবে না এটা নিশ্চিত হয়ে গেল তাইলে কিন্তু তার কাছে এমন টাকা নাই যেটা দিয়ে সে হাদি কিনবে তাহলে কি করবে এখানে ফোকাহ করা হবে ব্যক্তি তিনি দশ দিন রোজা রাখবেন তিন দিন হজের মধ্যে এবং পরে সাত দিন হজের মধ্যে বলতে হজের আট তারিখের মধ্যে নয় তারিখের মধ্যে যেহেতু তিনি মহাসার হজে যাবেন না অতএব নয় তারিখ পর্যন্ত রোজা রাখতে পারেন এই নয় তারিখের রোজা হাদি কিনতে ব্যর্থ হয় তার কাছে টাকা না থাকে তার সামর্থ্য না থাকে তখন তার বিধানটা কি হবে তার বিধানটা হাদিউ তামাত্তর যেহেতু এখানে জেন্সুল হাজ এবং এহরামের মধ্যে আছেন সব দিক থেকে তাদের মিলে যাচ্ছে এই হুকুমটা এখানে আমলগুলো এরকম যদি কেউ সন্দেহ পোষণ করে কয় একাতজদাই শহর করবে সালামের আগে এটা সহিমসলামের হাদিস আছে একাধিক হাদিস আছে দ্বিতীয় হচ্ছে যে সে ওয়াজিব ভুলে গেল সেক্ষেত্রে কিন্তু কখন করবে সালামের আগে না পরে আচ্ছা আরেকটা হচ্ছে যে সে অতিরিক্ত কাজ করে ফেললো যেমন দুই রেখাত সালাম ফিরাই ফেললো এটা তো অতিরিক্ত তারপরে হঠাৎ তার মনে হলো বা মুসল্লিদের থেকে একজন বললো যে এখানে তো যে আপনি কি ভুলে গেছেন না আমাদের মধ্যে নাকি হয়ে গেছে আমি ভুলো করিনি কসর ও হয় বারবার তিনবার বলার পরে তিনি দেখলেন যে ওই লোকদের মধ্যে ছিল আবুবাক এবং অমর আবু বকর জিজ্ঞেস করলেন সবাই বললেন তিনি এসে বাকি সালামের পরে এখানে আমরা সৌশার ক্ষেত্রে কয়েকটা পদ্ধতি পাচ্ছি এখন যদি ব্যক্তি ঠিক এক্সাক্টলি এই অতিরিক্ত কাজ না করে অন্য কোন অতিরিক্ত কাজ করে ভুলে তখন তার ক্ষেত্রে কি হবে এখানে ও লামাইকার বলেছেন তাহলে অতিরিক্তের ক্ষেত্রে সে সালাম ফেরানোর পরে সৌশ্রেজ করবে যেহেতু একই জিনিস এই ধরনের কেয়াস শুধু হুকুম এস্তাজ করার ক্ষেত্রে ইবাদতের মধ্যে থাকতে পারে এটা সত্যিকার নতুন ইবাদত সাব্যস্ত করার ক্ষেত্রে কেয়াস নয় এবং ইবাদতের কোন অবয় পরিবর্তন করা স্থান পরিবর্তন করা কিংবা জায়গা পরিবর্তন করা সময় পরিবর্তন করার কেয়াস নয় অতএব শুধু হুকুম এস্তেন তাজ করার ক্ষেত্রে এই এই ধরনের কেয়াসের ব্যবহার ফোকাহেদের মধ্যে ব্যাপকভাবে আছে তবে সেটাও আমরা হিসাব করে দেখেছি খুব বেশি না খুব বেশি না তার মানে হচ্ছে আসলে ইবাদত যখন মোহান আল্লাহ তালা আমাদের উপর ফরজ করেন অথবা আমাদের জন্য রেকমেন্ড করেন তখন সাথে সাথে তার রুলিংসটা কিন্তু চলে আসে তো আমার মোটামুটি মানে কনক্লুডিং কথা হচ্ছে যে আসলে আজকের যুগে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বেদা আহ এবং এগুলোকে মানুষ ইবাদত হিসেবে পালন করছে আমাদের গবেষণা আলোকে বলবো যে বেদা কখনোই ইবাদত হওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো নতুন এবাদত যেটা রাসুল সাল্লাহ সালামের যুগে ছিল না অথবা রাসুল সাল্লাহ সালামের যুগে যেই শেপে ছিল তার থেকে পরিবর্তন হয়ে গেছে এগুলো সবই বেদাত বলে গণ্য হবে এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা শুধু কোন কোন সিচুয়েশনের রুলিংসটা কি হবে সেটা কিয়াসের মাধ্যমে এসতেন তাজ করতে পারি অনেক সময় একটা অতিরিক্ত আজান বাড়িয়েছিলেন তো এই জিনিসগুলিকে অনেক মানে যেগুলি মাসালের মোসালা আছে ঈশ্বরীয় অনেক সময় কেয়াসের ভিতরে প্রবেশকার কেয়াস আছে মনে করে থাকেন সেগুলি আমরা জানা দরকার মনে করছি কিন্তু আমরা মহাতারাম ডক্টর মোহাম্মদ মঞ্জুরআ কাছ থেকে পেয়াজ এবার তোমাদের পেঁয়াজ আছে কি না কোন জায়গায় আছে ঠিক সুনির্দিষ্ট পয়েন্ট তিনি আমাদেরকে তুলে ধরছিলেন তো আমরা আজকে আর অনেকে সময় দিতে পারছি না বা তার সাথে আমাদের আজকে এখানে বিরে নিতে হচ্ছে আরো আলোচনা শুনবো ততক্ষণ আমাদের জন্য আপনার দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও আল্লাহ محمد رسول الله محمد رسول الله> <أرجو> सब चेर अल कुरानी के नाजिल समाज लोक देखे बुझाते सक्षम हो निाम ষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়। প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস বাংলায়